কাজ করার তৌফিক প্রদান করেছেন ধারাবাহিকভাবে আমাদের আলোচনা শুরু করেছিলাম আমরা মৃত্যু বিষয়ে আলোচনার মাধ্যমে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 মিলিত করে দেব একত্রিত করে দেব এবং তাদের আমল বিন্দু পরিমাণ হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য এবং এই সন্তানদের যারা শিশু বয়সে মৃত্যুবরণ করেছে তাদের পিতার ব্যাপারে একটি বর্ণনা রয়েছে বলেছেন বুখারি হাদিসে একজন মুসলিমের যদি তিনটি সন্তান নাবালক অবস্থায় মারা যায় তাহলে সেই মুসলিমকে আল্লাহর রহমত জান কি হবে পুখারীর একটি বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ আল খুদ্ি রাজি থেকে বর্ণিত তিনি বলছেন স্ত্রী একবার নবী করিম সাল্লামকে বলল যে পুরুষেরা আমাদেরকে পরাজিত করে রেখেছে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 তিনটি সন্তান মারা গেলে এটা তার জন্য জাহান নামের আগুন থেকে পর্দা স্বরূপ হবে একজন মহিলা বলল যদি দুইটি সন্তান হয় রসদুল্লাহ সাল্লু ইসলাম বললেন দুটি হলেও এবং এই বিষয়ে আবুহ রায় রাজ আহ তিনি বলেন এই হাদিসে বর্ণিত তিনটি সন্তান হওয়ার অর্থ এমন সন্তান যারা গুনা করার বয়স হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে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 আইসা রাজিয়াল থেকে বর্ণিত একটি হাদিস একটি শিশু মৃত্যুবরণ করল এবং আজ্ল তিনি বলেন আমি বললাম এই শিশুটির জন্য সন্তুষ্টি রয়েছে যে কিনা একটি পাখি বললেন তুমি কি জানো না আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন এবং তিনি জাহান্নামও সৃষ্টি করেছেন এবং তিনি জান্নাত এবং জাহান্নামের বাসিন্দাদেরকেও সৃষ্টি করেছেন অন্য কথায়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 বুখারীতে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাই অসলিমন্ত প্রশ্ন করা হয়েছিলাম বলেন যেহেতু আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন যখন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন তারা কি করবে সুতরাং আমরা দেখতে পাই এই বিষয়টিকে উন্মুক্ত ছেড়ে দিয়েছেন আমরা এই বিষয়ে বিচার করব না যে তাদের কি প্রণতি ঘটবে এবং ইবনে হাজারী তিনি এই হাদিসটির ব্যাপারে মন্তব্য করে বলেন তিনি বলেন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 এখন একই বিষয়ে এই হাফিসগুলোর মধ্যে আলমগঞ্জ কিভাবে সমন্বয় সাধন করেছেন কিছু উলামা বলেছেন সকল শিশুরাই মুসলিম অমুসলিম নির্বিশেষে এবং এই মতামত প্রদান করেছেন আল জাউজি ইমাম আল নওয়বি এবং আল কর্তুবী রহমাউল্লা আল কর্তুবী তিনি বলেন এই বিষয়টিতে অমুসলিমদের শিশু সন্তান তাদের পরিণতি কী হবে এই বিষয়টিতে রাসুল্লাহ সাল্লাহ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 সময়ের ব্যবধানে এই বিষয়ে বিস্তারিত ইম লাভ করেছেন এবং এই বিষয়টিতে আরেকটি মতামত হচ্ছে যে আমরা তাদের উপর বিচারক নই আল্লা সুতরাং তাদেরকে সৃষ্টি করেছেন তিনি বিচারের দিনে তাদেরকে পরীক্ষা করে দেখবেন এবং এই বিষয়ে আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি কিভাবে আল্লাহ মহামতাল্লাহ অন্ধ পাগল এবং বুধির ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন এবং এটা হচ্ছে আবু হাসান আল্লাহ শারি তার মত এবং আবু হাসান এটাকে আহলুসব জামা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 ওমর রাজি আলহুত আল্লা আনহোমা তাদের দুইজন সম্পর্কে তিনি আলী রাদি আল্লাহ আল্লাহকে বলেছেন আবু বকর এবং ওমর উভয়ে বৃদ্ধ বয়সে মৃত্যুকরণকারী মুসলিমদের নেতা বা সর্দার হবেন তারা পূর্ববর্তী উন্মতের লোক হন অথবা পরবর্তী উন্মতের তবে নবিরাসুলগণ ব্যতীত অর্থাৎ রাসুল্লাহ সাল ইসলাম বলেছেন আম্বিয়া বা নবী রাসুল ব্যতীত বাকি সমস্ত ব্যক্তিদের মধ্যে হতে জান্নাতীদের মধ্যে আবু বকর এবং ওমর তারা দুইজন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং এরপর রাসুল্লাহাম আলী রাজিউল্লাহকে বলেন তুমি তাদেরকে এই কথাটি জানিও না সুতরাং আমরা দেখতে পাচ্ছি ত্রিমিজির এই হাদিস থেকে আমি পরে নবী রাসুল ছাড়া বাকি সমস্ত মানুষদের মধ্য হতে আবু অকর এবং ওমর রাজিউল্লাহুতালহুমা তারা আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি। সৃষ্টিতে আরো একটি বর্ণনা এসেছে রাসুল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে জান্নাতে তরুণদের সর্দার বা তরুণদের নেতা হবে হাসান এবং হোসাইন তারা রাসুল্লাহ সাল্লামের নাতি এবং আলী বিন আবিত আলী রাইতুল্লাহ সন্তান এবং মুসনাদ আহমাদ একটি হাদিস রয়েছে যেখানে রাসুল্লাহলাম বলেছেন যে একজন ফেরস্তা রাসুল্লাহ সাল্লা নিকট আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে এই ফেরেস্তা কখনই এর আগে তার নিকট আগমন করেননি এবং তিনি শুধুমাত্র এটা বলার জন্য এসেছিলেন যে জান্নাতে যুবকদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত দুইজন ব্যক্তি হলেন হাসান এবং হুসাইন রাজাদিয়াল্লাহুতাহ আনহুমা এখানে একটি বিষয় আমাদের মনে প্রশ্ন রাখতে পারে বলা হয়েছে এবং জান্নাতে সবাই সময় না হচ্ছে অবশ্যই জান্নাতে সবাই একই বয়সে হবেন কিন্তু কিছু মানুষকে বয়স্ক বলার কারণ হচ্ছে তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে মৃত্যুবরণ করেছিলেন আর কিছু মানুষকে তরুণ বলার কারণ হচ্ছে তারা অল্প বয়সে যুবক বয়সে মৃত্যুবরণ করেছিলেন নারীদের মধ্য থেকে কারা জান্নাতি নারীদের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 খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতে মোহাম্মদ এবং আসিয়া ইবনি মুজাহিম কেন রস্লাম চারটি লাইন টেনে ছিলেন এটা ছিল আমরা দেখতে পাই যে সাহাবিদের মনোযোগ আকর্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ কোন বিষয়ে কথা বলার জন্য সবসময় রসদুল্লাহ সাল্লাম বিভিন্ন নির্দেশনামূলক পদ্ধতি বা টিচিং মেথড অনুসরণ করতেন এটাও ছিল এই ধরনের একটি পদ্ধতি যার মাধ্যমে তিনি তাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি জানতেন এই প্রশ্নের উত্তর তাদের অজানা কেন তিনি বালুতে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 ফেরেস্তা বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন আর তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন পরবর্তী অবস্থানে এবং আমরা ইব্রাহীল আল্লাহ ইসলামের সেই হাদিসটি সম্পর্কে জানি যেখানে জিব্রাহীল সালাম প্রেরণ করেছিলেন খাদিজারাদিয়তাল প্রতি তার নিজের পক্ষ থেকে এবং আল্লাহ হান্লা পক্ষ থেকে তিনি নিজে এসে সালাম পথি দিয়েছিলেন তার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে এবং তাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করেছিলেন আমল অনুযায়ী পুরস্কার খাদিজা আনহা তিনি মক্কাতে অল্প পরিসরের একটি স্থানে বসবাস করতেন এবং এ কারণে আল্লাহ সব মহমতাল তাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করেছিলেন এবং এছাড়াও আমরা জানি খাদিজা আনহা তিনি অত্যন্ত দুঃখ কষ্ট সহ্য করেছেন কঠোর পরিস্থিতি মোকাবেলা করেছেন শুধুমাত্র তার এই সম্পর্কে আল্লাহ মোহাম্ম কুরআনি উল্লেখ করেছেন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 ঈসা আলহি ইসাল্লামকে লালন পালন করে বড় করে তুলেছেন এবং আসিয়া ফেরাউনের স্ত্রী তিনি মুসা আলহ ইসালামকে প্রতিপালন করেছেন এবং আমরা দেখতে পাই এটা ছিল তাদের তার্বিয়া বা প্রতিষ্ঠার একটি ফলাফল যার মাধ্যমে তারা এই পৃথিবীর জন্য ইসা এবং মুসা আলহিমসালাম তাদের মতো মহাপুরুষ তৈরি করেছিলেন এবং এরই ফলাফলস্বরূপ আলোসু মোহামতাল্লাহ তাদের প্রতিষ্ঠার ফলাফল হিসেবে তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারিনী করেছেন তার এমন উচ্চ দানের কারণ তিনিও একজন এবং সাইকোলজিক্যাল সাপোর্ট স্বামীকে তার সৎ কাজে সহযোগিতা করা মানসিকভাবে সমর্থন দেওয়া খাদিজা আনহা তিনি একজন আদর্শ স্ত্রীর ভূমিকায় সফলতা অর্জন করেছেন ফাতিমার্দ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 আমরা দেখতে পাই তার মায়ের ভূমিকা পরবর্তীতে তার বোন এবং এরপর ফেরাউন স্ত্রী এরপর আমরা দেখতে পাই সুয়াইব আলাহ ইসলামের কন্যা দয় এবং সুয়াইব আলাহিসামের সেই কন্যা যিনি তাকে বিয়ে করেছিলেন এবং রাসুল উল্লাহ সৈকাই জীবনেও আমরা দেখতে পাই তার অবলম্বন ছিলেন তার দুঃখের সাথী ছিলেন দুজন মানুষ যারা তাকে সবসময় ইসলাম প্রচারে সহযোগিতা করেছেন দাওয়াতের কাজে সাহায্য করেছেন মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন তার একজন হচ্ছেন তার স্ত্রী খাদিজা এবং তার চাচা আবু তালিক তারা দুজনেই এক সপ্তাহের ব্যবধানে যখন মৃত্যুবরণ করেছিলেন সেই বছরটা ছিল রাস্তুদুল্লাহ ইসলামের জন্য অত্যন্ত কষ্টকর একটি বছর এবং আমরা আলোচনা করছিলাম জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা রয়েছে যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধুমাত্র দশজন কিন্তু প্রকৃতপক্ষে জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের সংখ্যা দশ জনের থেকেও বেশি কিন্তু একই সাথে একই হাদিসের একত্রে যে দশজনের নাম এসেছে সেই সৌভাগ্যবান ব্যক্তি বর্ণিত রয়েছে আসার বলেছেন সেই ব্যক্তি সম্পর্কে আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি আজুবাইয়ের জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাদ জান্নাতি সঈদ জান্নাতি আবু উবায়দা ইবিন আল জর তিনিও জানাতি এবং আমরা দেখতে পাই আবু মুসা আল্লাহ শারি থেকে বর্ণিত বুখারীর একটি হারিস আবু মুসা আল্লাহ শাহরি থেকে বর্ণিত তিনি একদিন অজু করে ঘর থেকে বের হলেন এবং মনে মনে স্থির করলেন আমি আজকে সারা দিন সারাদিন রাসুল্লাহ সাল্লাহামের সাথে কাটাবো তার থেকে পৃথকা তার সাথে একত্রে থাকব আবু মুসা মসজিদে গিয়ে নবী সাল্লা সাল্লামের খোঁজ নিলেন সাহাবিগন তাকে বললেন তিনি এই হয়ে বেরিয়ে গেছেন বের হয়ে গেছেন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 বাঁধের মাঝখানে বসে হাঁটু পর্যন্ত পা দুটি কুয়োর ভেতরে ঝুলিয়ে রেখেছেন এবং আমি তাকে সালাম করলাম এবং ফিরে এসে দরজায় বসে রইলাম এবং মনে মনে স্থির করলাম যে আজকে আমি রাসুল্লাহ সাল্লাই এর দারোয়ান হিসেবে দায়িত্ব পালন করব অর্থাৎ যদি কেউ রাসুল্লাহ সাল্লাস্লামের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আবু মোস্লা প্রথমে অনুমতি নিয়ে আসবেন পরবর্তীতে তারা রাসুল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করবেন যেহেতু রাসুল্লাহ সাল্লাম একান্তভাবে নিজের সময় কাটাচ্ছেন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 আবুবকর রাদিউত তিনি ভেতরে আসলেন এবং তার ডান পাশে বসলেন। আমি ফিরে এসে দরজার পাশে বসে বললাম চিন্তা করতে লাগলেন আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাইকে অজুকর অবস্থায় রেখে এসেছিলাম এবং তার আমার সাথে হওয়ার কথা ছিল আমি মনে মনে বলতে লাগলাম আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে যেন তাকে এখানে নিয়ে আসেন যেহেতু রাসুল্লাহ সাল্লাম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 ভেতরে আসুন আপনাকে সাল্লাতে সুসংবাদ দিচ্ছেন তিনি ভেতরে প্রবেশ করলেন এবং রাসুল উল্লাহ সাল্লা ইসলামের বাম দিকে একই ভঙ্গিতে কুয়োর ভেতরের দিকে পা করলেন আমি আবার ফিরে আসলাম এবং বলতে লাগলাম আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে যেন তাকে নিয়ে আসেন এরপর আরেক ব্যক্তি এসে দরজা করা নামতে লাগলো আমি জিজ্ঞাসা করলাম কে তিনি বললেন উসমান ইবনে আফান আমি বললাম থামুন আপনার জন্য অনুতি নিয়ে নবী সাল্লা খেদম দিয়ে বিষয়টি জানালাম তিনি বললেন তাকে ভেতরে আসতে বলো এবং তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও বললাম ভেতরে আসুন রাসুল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তবে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি ভেতরে আসলেন এবং এসে দেখলেন কোর কিনারায় যেখানে রাসুল্লাহ সাল্লাম আউুবকর এবং ওমর বসেছিলেন একত্রে সেই স্থানটিতে আর খালি জায়গা নেই তাই তিনি নবী সাল্লাই এর বিপরীত দিকে মুখোমুখি হয়ে অন্য একটি স্থানে বসলেন এবং পরবর্তীতে সাঈদিন তিনি বলেছেন আমি এই বসার অবস্থায় মাধ্যমে পরবর্তীকালে তাদের কবর এই রকম হবে এই অর্থ করেছি এবং উসমান রাজিউল সম্পর্কে আমরা জানি সম্পর্কে বলেছিলেন আল্লাহ আপনাকে একটি সম্মানের চাদর বা পরিচ্ছদ দান করবেন এবং লোকের এটা ছিনিয়ে নেওয়ার জন্য আপনার সাথে বিগ্রহে ঝগড়ায় লিপ্ত হবে আপনি কখনোই তাদেরকে সেটা দিবেন না এবং যখন রাসুল্লাহ সাল্লাইসালাম উসমানকে এই বিষয়ে বলেছিলেন তখন উসমান জান্তেন না যে আসলে এই কথার মাধ্যমে চাদর কি পরবর্তীতে আমরা দেখতে পাই সেই চাদর বা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন্লাম এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন যে লোকেরা সেই খিলাফা কাছ থেকে চিনিয়ে নেওয়ার জন্য আসবে কিন্তু রাসুল্লাহ বলেছেন যে তিনি কখনো যেন সেটা তাদেরকে না প্রদান করেন যখন তিনি সেই পরিস্থিতিতে উপনীত হলেন তখন তিনি সেই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 খারেজিরা তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে এবং উসমান রাজি তুকে শহীদ করে দেয় এবং এমন একটি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন যখন তিনি কুরআন করছিলেন এবং মুসহাফের উপর তার রক্ত ছড়িয়ে পড়ে আবু মুসা এ হাদিসটিতে তিনি বলেন তিনি ঠিক সেভাবেই বর্ণনা করেছেন যেভাবে কুয়োর কিনারায় তাদের বসার অবস্থান ছিল রাসুল্লাহ সৌসাল্লাম বসেছিলেন কুয়োর কিনারায় আবু বকর এবং ওমর তার দুই পাশে ছিলেন এবং উসমান একটু ওসমান এবং ওসমান ছিলেন একটু দূরে উল্টো পাশে মুখোমুখি অবস্থানে কারণ সেখানে রাসুহ সাল্লু ইসলামের পাশে বসার মতো যথেষ্ট জায়গার অভাব ছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই রাসুদুল্লাহ ইসলাম আবু আকর এবং ওমর তারা আইসার দিল্লার গৃহে সমাহিত হয়েছেন কিন্তু উসমান বাকিতে সমাহিত হয়েছেন যা একটু দূরে অবস্থিত এবং আসুন আরও জেনে নেই অন্যান্য যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছিল তাদের মধ্যে আছেন হামজা রাদি আলহুতালহু রাস্লা ইসলাম বলেছেন শহীদদের নেতা বা সর্দার সৈয়দ সুহাদা তিনি হচ্ছেন হামজা রদিউল্লাহ তাল্লাহ এবং এর মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে তিনি জান্নাতের সর্বোচ্চ স্থানের একজন বাসিন্দা দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি জাফর ইবিন আবি তালিব রদি আল্লাহ দীর্জিতে বর্ণিত একটি হাজি রাসুল্লাহ সদি জাফর ইবিনবী তালিবকে দেখেছি দুইটি পাখা নিয়ে উড়ে বেড়াচ্ছেন এবং কেন তিনি দুইটি পাখা নিয়ে উড়ে বেড়াচ্ছিলেন আমরা দেখতে পাই জাফর ইবিনবী তালিব রাজিউদ্হ তিনি রোমানদের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল সেই বাহিনীর একজন সেনাপতি ছিলেন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 ইলম বা জ্ঞান তার নিজের স্থানেই রয়েছে ইলম তার সীয় স্থানে তুমি যদি এটাকে পাওয়ার আকাঙ্ক্ষা করো ইচ্ছা করো তাহলে তুমি অবশ্যই তাকে পাবে তিনি প্রথম যে বলেছিলেন তার অর্থ হচ্ছে যে ইলম মৃত্যুবরণ করবে না তিনি একজন আলেম ছিলেন এবং তিনি বললেন তার ছাত্র যখন তার কাছে উপদেশ চাইল তিনি বললেন ইল বা জ্ঞান কখনো মৃত্যুবরণ করবে না কিংবা অদৃশ্য হবে না মুছে যাবে না তারপর তিনি বলেন যদি তুমি ইম অর্জন করতে চাও তাহলে চারজন ব্যক্তির কাছে যাও আবু দারদা একজন আলেম যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এবং তিনি বলেন আমি রাসুল্ল সাল্লামকে বলতে শুনেছি তিনি হলেন জান্নাতবাসী দশম ব্যক্তি এবং এখানে এই হাজিসটিতে আমরা বলছি না যে তিনি দশম ব্যক্তি হিসেবে জানান প্রবেশ করবেন বরং এর দ্বারা এখানে বোঝানো হয়েছে যে তিনি সবার আগে জানান থেকে মধ্যে একজন ব্যক্তি আবদুল্লাহ ইবনে সালাম আবদুল্লাহ ইবন সালাম ছিলেন মদিনার প্রধান ইহুদি ধর্মযাজক এবং তিনি তাওরাতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা আগমন সম্পর্কে বর্ণনা তিনি জানতেন এবং যখন রাসুল্লাহ সাল্লাই তিনি মদিনায় আসলেন হিজরতের মাধ্যমে তিনি তাকে চিনতে পারলেন আব্দুল্লাহ ইবিনাম তিনি তাকে চিনতে পারলেন এবং রাসুল্লাহ সাল্লাই এর উপর ইমান আনেন চতুর্থ জাইদ ইবিনারিসা রাসুদুল্লাহ বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং একজন তরুণীকে দেখলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কার সহধর্মিনী জবাব দিল হারিসা জাইবেন জাইদ হারিসা ছিলেন আরেকজন ব্যক্তি যিনি জান্নের সুসংবাদপ্রাপ্তাহ থেকে বর্ণিত আছে আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম যে জাননাতে জাইদ ইবিন আমর আমরা আরেকজন সাহাবির নাম জানছি যিনি জন্নাদের সাল্লা নবুয় লাভের পূর্বে মৃত্যুকরণ করেছিলেন রাসুদুল্লাহ সাল্লাস্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল জান্নাতে। জাইদ তিনি ইব্রাহিম এর দিন তাউিদ প্রচারে নিয়োজিত ছিলেন তিনি ছিলেন হকের উপর অটল অবিচল থাকার এক অসাধারণ উদাহরণ তিনি কখনোই কোন মূর্তির উপাসনা করেননি তিনি মানুষদেরকে দাওয়া করতেন এবং বলতেন যে এই মূর্তিগুলো তোমাদের রব নয় তোমাদের প্রভু নয় তোমরা বিভ্রান্ত হয়েছ তোমাদের উচিত আল্লাহর ইবাদ এবং তিনি মক্কার মসজিদদের জবাইকৃত মাংস যেগুলোকে বিভিন্ন মূর্তির নামে উৎসর্গ করা হতো। কখনোই তিনি সেই মাংস গ্রহণ করতেন না এবং তিনি বলতেন যে আল্লাহ এই সকল মেষদেরকে খাদ্য প্রদান করেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেন কিন্তু তোমরা যখন তাদেরকে জবাই করো এই মূর্তিগুলোর নাম নিয়ে তাদের জন্য তুমি জবাই করো এবং তিনি কখনো এই ধরনের পশুর মাংস ভক্ষণ করতেন না যেগুলোতে জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং তিনি তার সহজাত ধর্ম বা স্বভাব ধর্ম ফিতরাত থেকে সহজাত প্রবৃত্তি থেকে এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছিলে। এবং সুবহায়ন আল্লাহ রসুল্লাহ সাল্লাই ইসলাম বলেছেন যে জান্নাতে ইদের দুইটি স্থান ছিল ছয় নম্বরে আরেকজন সাহাবির কথা জানছি হারিস এ বেনুমান রসুল্লা সাল্লাই বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং তিল করলাম তিলওয়াজ করছেন এবং সাহাবি যিনি জানাতে সুসংগপ্রাপ্ত তিনি হচ্ছেন বিলাল রাদি আল্লাহ রসুল ইসলাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং কিছু একটা আওয়াজ শুনলাম অর্থাৎ তিনি কারো একজন হেঁটে বেড়ানোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন ইনি কে ইব্রাহ আলাইস্লাম বলেন ইনি হচ্ছেন বিলাল মুআসিনাসুল্লাহ সাল্লাম ফিরে আসলেন তখন তিনি বললেন বিলাল সফল হয়েছে আবুদারদ আরও একজন সাহাবি যিনি জান্নাতের সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত রাসুল্লাহ সাল্লাই আবুদ্দারদাকে জান্নতে সুসংবাদ দিয়েছেন তার উদারতা এবং তার মহত্বের জন্য এবং তিনি মদিনার সবচেয়ে উৎকৃষ্ট ভূমি খয়রাত করেছিলেন আরও বেশ কিছু হাদিস রয়েছে যেখানে অন্যান্য সাহাবিদের সম্পর্কে বলা হয়েছে এজ এ গ্রুপ তারা জান্নাতদের সুসংবাদ লাভ করেছেন দলগতভাবে জান্নাতের সুসংবাদ লাভ একটা গ্রুপ হিসেবে বা দল হিসাবে যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন বদর যুদ্ধে এবং হুদাইবি সন্ধির পূর্বে গাছের নিচে বাইয়াদ গ্রহণকারী সাহাবিগণ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লা সাল্লা ইসলাম বলেছেন বদরের যুদ্ধে এবং হুদাইবি সন্ধিতে অংশগ্রহণকারী কোন একজন ব্যক্তি হবে না। বদরের যুদ্ধে এবং হুদাই বিহার সন্ধিতে অংশগ্রহণকারী কোনো লোক জাহান হবে না। এবং আরও রয়েছেন মুহাজির সাহাবিগণ মক্কা থেকে মদিনায় হিজরতকারী তোমরা কি জানো আমার মধ্যে কোন দলটি সর্বপ্রথম জাননাতে যাবে আমি বললাম এবং রাসুল্লাহ সবচেয়ে ভালো জানেন তখন তিনি বললেন মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা কিয়ামতের দিন জান্নাতের দরজায় আসবে আর তাদের জন্য দরজা খুলে যাবে জান্নাতের প্রহরী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 সেটা ওই লোকটির সারা জীবনের নেক আমলের থেকে অনেক বেশি মূল্যবান লোকটি ধারণা করেছিল সে আল্লাহর সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু যদি আমরা চিন্তা করি একজন মানুষ হিসেবে কখনো কি সে গুনা করেনি কখনো কি সে বিশ্রাম নেয়নি কখনো কি তার উত্থান পতন হয়নি যদিও সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে আলোচনায় তার ইবাদত করার জন্য কিন্তু এরপরও নিঃসন্দেহে চব্বিশ ঘণ্টা সে আল্লাহর রহমতে পরিবেষ্টিত ছিল নিশ্চয়ই সে প্রতিদিন চব্বিশ ঘন্টা ইবাদতে কাটিয়ে দেয়নি এবং একই সাথে আলসু মোহাম্মতআল্লাহ বিভিন্ন নিয়ম তার প্রতি ছিল তার কর্ণ মন সুস্বাস্থ্য সম্পদ ইত্যাদি এবং এ কারণে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে তার নিজের আমলও তাকে জান্মাতে প্রবেশের নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারবে না এবং হাদিস কে বুখারিতে বর্ণিত রাসুল্লাহাম তার নিজের ব্যাপারে বলেছেন তার নিজের আমল তাকে জান্নাতে প্রবেশে নিশ্চয়তা দিতে পারবে না তাহলে আমাদের কৃত আমলের ভূমিকা কি এটা নির্ধারণ করবে আমরা জান্ন এবং এই কারণে আমরা যত বেশি সম্ভব ভালো কাজ নেক আমল করার চেষ্টা চালিয়ে যাব এবং জান্নাত সংশ্লিষ্ট খুঁটিনাটি কয়েকটি বিষয় যার মধ্যে এখন আমরা জানব আমাদের দৈহিক আকৃতি জান্নাতিদের বয়স ঘুম ইত্যাদি জান্নাতের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 আকৃতি সৃষ্টি হয়েছে এবং কালের আবর্তে মানুষের আকৃতি ছোট হয়ে বর্তমান অবস্থায় এসেছে যখন আদমআ তিনি ছিলেন প্রায় ষাট বিঘদ বা ৩০ মিটার উচ্চতা সম্পন্ন এবং জান্নাতি ব্যক্তিদের আকৃতি হবে অনুরূপ জানিদের বয়স তিন বর্ণিত একটি হারিস আমরা জানতে পারি জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সবার বয়স হবে তেত্রিশ বছর এবং জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে রাসুল্লাহ সাল ইসলাম বলেছেন ঘুম মৃত্যুর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 জান্নাতবাসীদের মধ্যে কবুল করে নেন আমিন উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে সক্ষম বাইরে। একবার বেশ কিছু গবেষকিদ তারা একটি আদিম গোত্রের আদিবাসী মানুষদের কাছে গেলেন এবং সেই এলাকাটি ছিল গরম জলবায়ু বেষ্টিতে একটি এলাকা কাজেই সেখানকার বাসিন্দারা তারা কখনো জীবনে বরফ বা তুষারপাত দেখেনি সে গবেষক নৃতত্ত্ববিদ সেই এলাকার আদিবাসী লোকদেরকে তুসারপাত কিভাবে হয় তুসারপাত কি ধরনের বরফ কেমন ইত্যাদি বর্ণনা লাগলেন এবং তাদের এলাকায় যে সমস্ত পরিবেশে যে সমস্ত বস্তু বিদ্যমান ছিল সেগুলোর উদাহরণের মাধ্যমে তাদেরকে বুঝাতে লাগলেন তুষারপাত কিভাবে হয় এরপর একটা সময় তাদের সামনে বাস্তব তুষার দেখানো হলো স্নো দেখানো হলো কিন্তু তারা এত বর্ণনার পর এত কিছুর পরও বাস্তবে যখন সেটাকে দেখলো তার সাথে বর্ণনাকে মিলাতে পারল না তারা চিনতে পারল না ঠিক তেমনিভাবে চান্দনাতে প্রবেশ করা ছাড়া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 আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ যে উপকরণ দিয়েছি আপনি সেগুলোর নিক্ষেপ করবেন না আপনার পালন করতে আর দেওয়ার বলছেন আপনি যেন কখনো এই না সৌন্দর্য বরং আপনার পালন কর্তার দেওয়ার রিজিক উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী রাসুদুল্লাহাম তিনি ছিলেন দরিদ্র মোহাম্ম তাকে বলেছেন তিনি যেন কখনো অন্যান্য মানুষদেরকে যে সম্পদ এবং বিলাসের সামগ্রী দেওয়া হয়েছে সেগুলোর প্রতি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 এই দুনিয়ার ভোগ বিলাস বিলাসিতা প্রাচুরীদের প্রতি আকৃষ্ট না করে ফেলি আমরা আমাদের অন্তরকে দুনিয়ার মোহে আকৃষ্ট করতে চাই না আমরা আখিরাতের উত্তম প্রতিদান পেতে এখন আমরা কিছু আলোচনা করব এই দুনিয়ার সাথে আখিরাতের কয়েকটি বিষয়ে তুলনামূলক চিত্র বা কন্ট্রাস্ট আমরা তুলে ধরছি ইনশাআল্লাহ এবং যে চারটি বিষয়ে আমরা কথা বলতে চাই সেগুলো হচ্ছে এক নাম্বার কোয়ান্টিটি বা সংখ্যাগত পরিমাণ দুই নাম্বার কোয়ালিটি বা গুণগত পরিমাণ তিন নম্বর জান্নাত বিশুদ্ধ দুনিয়া দূষিত চার নম্বর জান্নাত চিরস্থায়ী এবং দুনিয়া ক্ষমস্থায়ী অন্যতম একটি বিষয়ের কারণে জান্নাত দুনিয়া থেকে উত্তম এক নম্বরে আমরা বলেছি পরিমাণ বা কোয়ান্টিটি বা প্রাচুর্যের কথা জান্নাতের সবকিছুর প্রাচুর্য নতম দুনিয়ার দশগুণ পায়ের থেকেও বেশি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 সুতরাং অতটুকু জায়গার মালিক যদি আপনি সেটার মূল্য এই সময় থেকে বেশি এবং জান্নাতের ক্ষেত্রে আমরা বলেছি জান্নাতের বিশালতা এত বেশি হবে যার ক্ষেত্রে আপনি কিলোমিটারের জান্নাতের বিশালতা পরিমাপ করতে পারবেন না আলোক বর্ষে আপনাকে পরিমাপ করতে হবে রাসুল সাল্লাম আরো বলেছেন আল্লাহর কসম দুনিয়ার সাথে আখিরাতের তুলনা এরকম যখন তোমাদের কেউ একজন সমুদ্রের পানিতে তার আঙ্গুল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 আমাদের জীবন আমাদের পরিশ্রম আমরা ভুল কাজে ব্যয় করছি রাসুল্লাহ সাল্লা বলেছেন আমি তোমাদের জন্য দারিদ্রের ভয় করি না আমার দুশ্চিন্তা হল তোমরা সম্পদশালী হবে আর যখন তোমরা সম্পদশালী হবে তখন তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে পূর্ববর্তী জাতির মত এবং এটা তোমাদেরকে ধ্বংস করবে ঠিক যেভাবে তাদেরকে ধ্বংস করবে যার পবিত্র এবং দুনিয়া কলুষিত বা দুনিয়া দূষিত যারনাথে সবকিছু পবিত্র অপরদিকে দুনিয়ার সবকিছু কলুষিত দূষিত দুনিয়ার সবকিছুই পঙ্কিল নাপাকযুক্ত এমনকি যেটাকে আপনি সবচেয়ে বেশি আনন্দদায়ক বলে মনে করছেন সেটাও দুনিয়াতে বা অ্যাবসলিউট বাড়ানি বলে কিছু নেই দুনিয়ার সবকিছুরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা ত্রুটি রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে দুনিয়ার কোন একটি বিষয় সম্পূর্ণরূপে বিশুদ্ধ নয় চলুন দেখা যায় কিছু বিষয় যেগুলোকে আমরা দুনিয়াতে আনন্দদায়ক মনে করি উদাহরণস্বরূপ খাদ্যের কথাই ধরুন এক মুহূর্তের জন্য আপনি ভাবুন যে আপনার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 যখন একজন মানুষের বধহজম হয় তখন এই বাজে গন্ধের ব্যাপারটা আমরা বুঝতে পারি এবং পুরো পরিপাক্রিয়া দেখার পর কিভাবে একজন মানুষ এই আনন্দদায়ক উৎস খাদ্য এটাকে কিভাবে গ্রহণ করছে এ পুরো পরিপাক্রিয়া যদিভাবে মানুষ দেখতে পেত আমার মনে হয় না যে পরবর্তীতে আপনি কখনোই একসাথে অনেক মানুষের সাথে খাবার চিন্তা করতেন এরপরও আমরা খাবার ভালোবাসি যদিও আভ্যন্তরীণভাবে এটা অত্যন্ত বিভীষিকময় একটি প্রক্রিয়া যেমন সহজ আরেকটি উদাহরণ আমরা দেখতে পাই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 ফ্রিজের বাইরে গরমের মধ্যে আপনি যদি কিছু সময়ের জন্য দুধ রাখেন সেটা নষ্ট হয়ে যাবে এবং তেত হয়ে পড়বে আল্লাহ মহামতোল্লাহ বলছেন জান্নাতে দুধ কখনোই পরিবর্তিত হবে না না স্বাদে না গন্ধে মধু মধুর একটা সমস্যা হচ্ছে যে এটাকে বিশোধন করা খুবই কষ্টকর কাজ বিশুদ্ধ করা বিশুদ্ধ মধু বের করে নিয়ে আসা খুবই পরিশ্রম সাধ্য কাজ আলাহ মহামতাল্লাহ বলেন যে জান্নাতে এই মধু আপনার জন্য বিশুদ্ধ এবং পবিত্র করে দেওয়া হবে জান্নাতে চারটি নদীর কথা আলাহ মন্তা আমাদেরকে কুরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেগুলো হবে আপনার মালিকানায়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 এবং হৃদয়সমূহ অন্তরগুলো হবে একটি মাত্র মানব হৃদয়ের ন্যায় আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের যে তথ্যগুলো জানিয়েছেন কোরআনের মাধ্যমে রাসুল্লাহম আমাদেরকে জানিয়েছেন তার হাদিসের মাধ্যমে এবং এগুলো হচ্ছে জান্নাত এবং জাহান্নামের একটি সামান্য কেবল এক ঝলকে বর্ণনা মাত্র কিন্তু প্রকৃত বিষয়সমূহ এটা সংরক্ষিত রয়েছে আখিরাতের জন্য আসল বাস্তবতা হচ্ছে আখিরাত দুনিয়ার আনন্দ হচ্ছে ক্ষণস্থায়ী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 অপরদিকে এই সমস্ত দূষণ থেকে মুক্ত একটি স্থান সেটা হচ্ছে আপনি চাইলেই আপনার জান্নাতের সেই নদীর দুধ মধু এবং সুরা সেই নদীগুলোর পানি পান করতে পারবেন আপনার পছন্দমতো ফলমূল এবং গোস্ত পেতে পারবেন আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে বছরের পর বছর আনন্দময় সময় উপভোগ করতে পারবেন দুনিয়াতে যদি আমরা চিন্তা করি এই সাহাওয়াতের কারণে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 কাজে সত্যি যদি আমরা আনন্দ এবং চিরশান্তি উপভোগের স্থান জান্নাতে প্রবেশ করতে চাই দুনিয়ার এই কষ্টকে আমাদের হবে। দুনিয়ার সবকিছু এবং আখিরাতে জান্নাত এবং জাহান্নামের এই দীর্ঘ আলোচনা বর্ণনা শোনার পর পর পর পরকালের পথে যাত্রার এই ভ্রমণ শেষে আমাদের উচিত নিজেদের কাছে অঙ্গীকার করা এই মর্মে যে